রসুল খেস করমস্টাল দেখে আমাদের কাজের মধ্যে একলাস বাহ্যিক আড়ম্বরটা কী পরিমাণ হলো এটা আল্লাপকের কাছে মূল্যায়নের বিষয় লিনা বেলুয়াকুম এই হুকুম আকসানো কে উন্নত আমল করতে পেরেছে এটা আমি দেখব আকসারু আমলা কার কাজ কত বেশি হয়েছে এটা আসলে দেখার বিষয় কাজ ফলদায়ক হয় তার মানের উন্নতির মাধ্যমে তার বাহ্যিক রূপ বেশি হওয়ার বড় হওয়া বিশাল একটা ইসলাম আসলে মানুষদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করতে চায় সে আল্লাহ রব আলমদের সত্তা তো না আমরা বলবেন অদৃশ্য সত্তার উপর বিশ্বাস করি এই যার কাজের মধ্যে এই গোপনীয়তা যত বেশি পরিমাণ বিদ্যমান থাকবে তার কাজের আল্লাহর সাথে সম্পৃক্ততা সম্পৃক্ততাটা তত বেশি হবে এবং কাজের ফল তত বেশি দেখা যাবে শুরুতে ইসলামটা ওইভাবেই কাঁচি হাঁচি পা পা করে সামনে বেড়াশো জুনাইয়া রাজি আল্লাহা যখন সাহায্য লাভ করেন তখন তার সাহায্যের মধ্যে কি মর্যাদা ছিল কে তাকে তখন বাহবা দিয়েছে কি সম্মান তা পেয়েছে কি সুখ কি পেয়েছেন বা কি সম্মানই পেয়েছেন কি সেগুলোই দিক হয়ে গেছে মহাজেরিন আউআালী মহাজিরিন শাহ শাহ জতুন আব্বাল তাদের কার্যক্রমগুলো তখন এক কী মূল্য ছিল মূল্যই ছিল সেই নিভীড়িত মানে কাজ নিভ অবস্থায় যখন কাজের মধ্যে কোনো গৌরবের কিছু ছিল না সম্মানের কিছু ছিল না সুখ সুবিধার কিছু ছিল না সেই কাজগুলোর মূল্য আর পরবর্তীতে যখন এইগুলির মধ্যে সম্মান মর্যাদা গৌরব আনন্দ করতে চলে এসেছে তখন তার অবস্থা এক আমাদের দৃষ্টিটা হয় এটা চাই যে আমার কাজটা হবে আল্লাহর জন্য এরপরও কাজ করতে গেলে পথের মধ্যে বিভিন্ন ভাবে অন্য সাইড এফেক্ট এগুলি ধরে আর বারবার খেয়াল রাখতে হয় যেন আমার মধ্যে সেগুলি চলে না আসে এই জন্য রস্যাম বলেছেন যে সিরকে খাঁফি মানে নিজের অন্যকে দেখানো অন্যকে শোনানো মানুষ ওনাদের সুখ্যাতি বা অন্যের বন্ধু বান্ধবদের প্রশংসা তাদের কাছে একটা সম্মানজনক অবস্থা। এই বিষয়গুলি রোসন হোসেন আফাহ মিন দাদি বিন নাম একেবারে ছোটো পিপ্রার পায়ের আওয়াজের চেয়ে আরও বেশি সূক্ষ্মভাবে মানুষের ভিতরে প্রবেশ এই সিল্কে হাঁফি এটা ধীরে ধীরে ধীরে ধীরে মানুষদের আমলকে কী বানায় আনি আর ভেদানি বানায় থাকে এটা যদি প্রশ্রয় এইটা থাকে তখন দেখা যায় যে বাহ্যিকভাবে কাজ করেছে আল্লাহর জন্যই কিন্তু হাসার মাঠে গেলে গিয়া দেখবে যে খাবার মাংসরা হাতে কিছুই পেলুন আসে আল্লাহতালা আমাদেরকে ওই করুণাবস্থা থেকে রক্ষা করি এইজন্য শুরুতেই এটা মধ্যে বাদ দেওয়া উচিত আমরা সাধারণত এই প্রশংসা বা উৎসাহ পাওয়া বা সাথী বন্ধুদের মধ্যে কি একটু মর্যাদা বা হওয়া এই বিষয়গুলির প্রতি আগ্রহটা এটা সবাই করে দিনের কাছে করবো কিন্তু আমি এই বিষয়গুলি নিয়ে কি কেন আমি এত ভালো পারফরমেন্স আমার প্রতিষ্ঠ হবে আর আমার অবমূল্যায়ন হবে আমি কেন মেনে নিন আরে তোমাকে এত ভালো কি কাজ করার সুযোগটা দিলেন কে হাল্লা কিন্তু তোমারও মাথা নুয়ে যাওয়া উচিত এবং মানুষের মূল্য মূল্যায়ন আমার না হওয়াটা এটার কারণে আমি মনে মনে অনুৎসাহিত হওয়া বা এর কারণে আমি ক্ষুব্ধ হওয়া এটা আসলে অনেকটা অনেক মানে এখলাস শূন্যতার পরিচয় এই যে যতটুকু বেশি এই ক্ষেত্রে নিবিড়িতভাবে কাজ করতে পারবেন সে ততটুকু বেশি মিলনিস না এখলাসের মাত্র কি দুইটা বিষয় হল একটা হলো যে শহীদ তরিকাই হওয়া তরিকার মধ্যে ঝামেলা না হওয়া খালেস আরেকটা হলো নিজের নিয়তের মধ্যে বিশুদ্ধতা এই দুইটা যার মধ্যে যেই পরিমাণ নিশ্চিত হবে সে সেই পরিমাণ দামি হবে এই দুইটার মধ্যে যার যেই পরিমাণ কমতি হবে সে সেই পরিমাণ কম দাম এখলাস এখলাসের স্বাবলম্ব এই দুইটা জিনিস তরিকা সহি আর তার নিয়ত বিশুদ্ধ এটা হলো খালেস আল্লাহ আলিল্লাহ দিনুল খালিস আল্লাহ গ্রহণ করবেন কোনটা খালিস দিন খালেস সেই তৈরি দুইটা বিষয় লাগবে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কাজগুলো বেশি আঞ্জাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের কিছুর মাধ্যমে তোরিকাটা খালেজ সর ব্যাপারে আমাদের আলহামদুলিল্লাহ কোনখিনিস সংশয় নেই এখন আমাদের জন্য গুরুত্ব দেওয়ার বিষয় হলো যে আমার ব্যক্তিগতভাবে আমার মধ্যে ক্লাস আছে তরিকা একেবারে পুরো খালেসে থাকো ব্যক্তিগতভাবে আমার মধ্যে যদি না থাকে আমি কি হয়ে যাবো ধর্ম হয়ে আমি না শহীদ তরিকা অপরিহার্য অপরিহার্য নাজের জন্য সহি তরিকা হলে এটা কি করে না নাজাতকে অপরিহার্য করে নাজাতের জন্য শহীদ তরিকা অপরিহার্য শহীদ তরিকা হইলেই সে কিভাবে যাচ্তে হবে নিজেও কি করতে হবে সহি ভাবে মধ্যে সহিভাবে থাকতে হবে আল্লাহ আমাদেরকে এই বিষয়টা উপলব্ধি করার প্রতিক এই জন্য যদি আমার মন কাজগুলো হয় তাহলে এটা দিয়া আমি যতটুকু আল্লাহর কাছে পুরস্কারের আশা করতে পারি আমার মনের বিপরীত কাজ যদি এবং কাজ যদি এর এর মাধ্যমে আল্লাহর কাছে আরো বেশি কিসের আশা করতে পারি পুরস্কারের আশা জানেন আমার জানা নাই অবস্থানটা কি রাহিম হাদিস উল্লেখ করছেন ওনার সায়েন্স অফ ইসলাম একটা ইয়ে আছে পুস্তিকাছে মধ্যে এই ভাষণটা গেছেন ওখানে একটা হাদিস উল্লেখ করছেন বলেছেন যে আল্লাহ তালা যখন নাকি জমিন সৃষ্টি করেছেন জাল এক জমিন কি করতে শুরু করে দুলতে শুরু করে ফলা ফলাভ পাহাড় স্থাপন করলে তখন জমিন ফিরেজ তারা আশ্চর্য হয়ে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন যে পাহাড় এমন শক্তিশালী বস্তু যে জমিনের এই কম্পাউন্ড থামিয়ে আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন বস্তু আছে আল্লাহ তালা জবাব দিয়েছেন যে হ্যাঁ পাহাড়ের চেয়ে শক্তিশালী হল লোহা ফিরাজ তারা আশ্চর্য হয়ে লোহার ব্যাপারে জিজ্ঞাসা করেছে। আল্লাহ তালা জবাব দিয়েছেন লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন ফিরেস তারা আশ্চর্য হয়ে আগুনের চেয়ে শক্তিশালী বস্তুর ব্যাপারে জিজ্ঞাসা করেছে। আল্লাহ বলে আল্লাহ বলে ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাতে তের পানি এর শক্তি এই পরিমাণ যে এই সব সৃষ্টি করত ওখানে যে আলিগড় এটা ইয়া বিশ্ববিদ্যালয় এটা কি মর্ডারেট মুসলমানদের ইয়ে এই জন্য উনি ওখানে ওইভাবে এটার ব্যাখ্যা দিয়েছেন নিশ্চয় সুন্দর একটা দিয়েছেন উনি যে দুনিয়া এই বিজ্ঞানের বর্তমান থিওরি হলো কি যেই বিষয়ে যেই পরিমাণ বেশি তার শক্তি সেই জন্যই বেশি আণবিক বুমার চেয়ে পারমাণবিক বুমার শক্তি বেশি কারণ মধ্যে যেই তার অনুগুলো আছে সেইগুলি তুলনামূলক পারমাণবনের অনুষ্ঠায় কি বড় না এখানে যে পাহাড় পাহাড়ের অনুগুলো পাথরের অনুগুলো মাটির পাথরের কি লোহার অনুগুলো কি আরো সূক্ষ্ম পাথরটা গলে জান কিন্তু লোহা কি হবে গল্প স্বাভাবিকভাবে লোহার অনুষ্ঠেয়ে আগুনের অনু আরো না আরো সূক্ষ্ম লোহারটা একটা অন্য কি করা যায় অন্য ই নির আগুনের অন্য নির্ধারণ করা যায় পরে শুধু পরমাণু পাওয়া যাবে আগুনের মধ্যে যাই হোক পাওয়া যাবে যে আগুনের অনু হচ্ছে পানির অনুগুলো আরো সূক্ষ্ম করে দেখছেন যে এখন আগুনের একটা কি আগুনের মধ্যে সাউসবি দেখা যায় দেখা যায় পানির মধ্যে পানি আরো স্বচ্ছ না ছবি পর্যন্ত দেখা যায় এটা তো দুপুর জিনিস তো বাধা দেয় বলে সে আরো বেশি সবচেয়ে হওয়ার কারণে তো পানির অন্যগুলো ছবি করতে পারে না হওয়ার কারণ আর পানির হচ্ছে সে ছবিও কি করে না প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই জন্য তার শক্তিটাও বেশি বাস্তবভাবে পানির বাতাসের শক্তি বেশি বেশি কি সতটা যেটা দাম হাতে করেছে দাম হাতে কারণ মোমেন করেছে আসতে করতে গেট দিল থেকে তার আত্মা থেকে তার রোধ থেকে আর মোমেনের রোধটা এমন একটা যেটা সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে সূক্ষ্ম জিনিস সবচেয়ে এখানে পরে উনি আরো সুন্দর করে আল্লাহ বস্তির ওখানে করেছেন উনি বলেছেন যে সমস্ত পৃথিবী হ্যাঁ একটা মোমেনের ভিতরে আজকালে তার কি আত্মাটা কি করে না না কিন্তু সবচেয়ে শক্তিশালী ঢেহের মধ্যে তার রূপ এটা সবাই স্বীকার করতে পারতো আল্লাহাকৃথিবীর না কিন্তু সবকিছু চলতেছে আল্লাপাকি সবচেয়ে কি সক্ষম আল্লাহ পাক যদি দর্শনীয় পৃথিবীর স্বাভাবিক দৃষ্টিতে দর্শনযোগ্য কিছু হন তাহলে আল্লাহ পাকি শক্তিশালী হন বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই এই সব কিছুর এই সব থেকে অনন্য একদম কী করতে হবে থাকতে হবে যে সব কিছুরের প্রয়োজন সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ যেমন রোগ আর দিক শরীরে কোনোটার সাথে সার সাদৃশ্য ঠিক ভিন্ন আপনি যদি বলেন যে রোগটা কিছু নাকের মতো রোগটা দাঁতের মতো রোহটা তার গরম রোহটা ঠান্ডা রোহটা ঘোল চেপ্টা ভারীটা লম্বা খাটো কোনো প্রশ্নের উত্তর বিভাগ করতে আসবে যদি আসে এটা রোগ না আসতে পারবে না মানে রূহের তুলনায় যেন দেহটা গেল কি সৃষ্টি আর রোগটা যেন তার স্রা সৃষ্টি আল্লাহ আর টি পেল আর সব সৃষ্টি কোনটার মতোই আল্লাহ পাক না আল্লাহ পাকের নিজের এই কোনো কিছু আকার জীবনে আমাদের উদ্যম আমাদের দর্শন সাথে গিয়ে না এই জন্যে আমরা অদৃশ্য সব তে আল্লাহ বিশ্বাস করি আল্লাহ সব কিছুর উপর তিনি কি ক্ষমতা এই জন্য যে যতটুকু সুক্ষতায় পচতে পার সে নিজের কাজকে তত কিছু ঠিক করলো উন্নত করল শক্তি করে ফেললো যে সে তার ডান হাতে ছাত্র করছে বাংলাদতে পারে না জানতে পারে না তাহলে গোপনীয়তা কোন পর্যায়ে রক্ষা করতেছে। এই জন্য তার শক্তিটা এমন শক্তি হয়েছে যে তৃতীয় কোনো শক্তি তার সামনে কি কোনো বস্তুর শক্তি তার সামনে কি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 কিন্তু এই তাদের থিওরি নোটের মধ্যে কোনো মিলে তোরাতে দেখে সবগুলো সম্ভব সম্ভব হয়েছে বসে ঘোষণা দিয়েছে তিন মাসের ভিতরে দেব ধ্বংস করে দেব আসলে বাস্তবে আল্লাহর জন্য যারা ওইভাবে কাজ করতেছে তাদেরকে দুনিয়ার এই বিচার নির্দেশ দিয়ে কী করা যাবে না এদের পরিণব এটা আয়ত্ত আনা যাবে যার কাজ যতটুকু সম্পন্ন হবে আল্লাহর জন্য কি হবে আশ্চর্যজনক ভাবে কাছে রসনের জীবনে আমরা দেখি যে অল্প কয়েকটা দিন রস কি করে গেলে শত শত বছর ধরে চলে আসা একটা সমাজ ব্যবস্থা এটি মাত্র অল্প কিছু দিন এমনভাবে পাল্টাইলেন যে এই পাল্টানোর বীজ বতন করে যাব। পরে দেখা যাবে কি হবে গাছ বাজার আর জমিনের গভীরে বীজ যা করতে হবে সঠিক আল্লাহ যেটা কি করেছে এখানে পচা বীজ নষ্ট বীজ প্রকম কি হবে এরপরে কি হবে না হবে সেই দায়িত্ব কি আমার ইনশাল্লাহ আমি ফল ভোগ করবো আসলে আমাদের আমাদেরকে ঢোকা দিয়ে দিতে দিতেছেন বলেছেন যে সিরকে খাফি এই বিভিন্ন ধরনের লোক দেখানো বা অন্ন প্রশংসা এই সমস্ত জিনিসগুলি অন্তরের ভিতরে তোমাদের ঢেকে যায় কালো পিতরা পায়ের আওয়াজের চেয়ে আরও বেশি কি কোনে আবহাওয়া যে লচন র তাহলে বাঁচার উপায় রচনাটা জিজ্ঞ শিখেছে লি আলু রিকা বিকাওয়ান্তিকা নিমান দৈনিক তিনবার পর আমাদের ব্যক্তিগতভাবে নিজেদের চেষ্টাটা থাকা উচিত যে আমাদের আমলটা পরিপূর্ণ কি হয় সম্পন্ন হয় এরপরে জাহিরি আসবাব হিসাবে এই দোয়াগুলো আমাদের অজিফাই থাকা উচিত তাহলে এর বরগত হয় চাল্লাপাক আমাদের আমনটাকে অধিকার ফলদায়ক করে দেবেন আমাদের আমাদেরকে চেষ্টা করার তো উচিত দেবেন আর চেষ্টাটাকে ফল দেয়া করেন